গত সপ্তাহে আমরা ছিলাম মদিনাতে হৃদরতের আগে সাহাবারা মক্কায় এসেছেন তিনি কিছু লোকদেরকে দাওয়া দিয়েছেন এবং প্রথম বায়াত হয়েছে আকাবা মিনার শেষ পাথরটা আমরা যেখানে মারি তার পাশে গোপনে তিনি কয়েকজনের সঙ্গে সঙ্গে সেখানে গোপনে কথাবার্তা বলেছেন এবং এক ধরনের শপথ নিয়েছেন তারা যে ইনশা আল্লাহ ইসান করে আল্লাহ নবী সালকে মদিনাতে নিয়ে যাওয়ার জন্য তারা ব্যবস্থা করবেন এবং তারা মদিনাতে গিয়ে যে অল্প কয়েকজন এসেছিলেন তাদের সবাই মদিনাতে গিয়ে ইসলামকে ঠিক রেখেছেন কোনো কোনো রেওয়ায় আসছে যে ওনাদের সময় দেখা হয়েছিল প্রথম বাইয়াতে প্রায় ১২ জনের মতো ওনারা মদিনাতে গিয়ে আস্তে আস্তে করে নিজেরা ইসলামের আমল করা শুরু করে দিলেন কিছু দাওয়াতি কাজ করা শুরু করে দিলেন এবং নবী করিম সাল সাল্লাম মদিনায় আসার আগেই জুমার নামাজ শুরু হয়ে গেল মদিনায়। এবং যে ন মুসলিমগণ ইসলাম কবুল করেছিলেন এই দল বারো তাদের যিনি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তাদের লিডার পর্যায়ে ছিলেন তিনি হচ্ছেন আসা রাজি আল্লাহ আনহু তিনি সর্বপ্রথম জুমার নামাজের ইমামতি করেন এমন এমনকি রসুল উল্লাহ সাল্লা এখনো জুমা পড়া সুযোগ পান নাই কিন্তু আলহামদুলিল্লাহ যে আমি আবদুল্লাহ কাবের ছেলে কাব হলেন সাহাবি তিনি ওই আকাবার শপথের একজন তিনি বলেন কিন্তু নবী করিম সালাম ইন্তিকাল পরের ঘটনা আমার আব্বা যখন চোখ চলে গেল অন্ধ হয়ে গেলেন বুড়ো বয়সে কাব আমি ওনাকে টেনে নিয়ে দিতাম আহ ওদানাতে আল্লাহ যখনই পরের ঘটনা এটা যখনই জুমার আজান শুনেন আপনি শুধু আসা দেবনে জুরারার কথা তাকে উল্লেখ করে তার জন্য দোয়া করতে থাকেন ব্যাপারটা কি এলাকার মধ্যে আমি জিজ্ঞেস করেছিলাম ওই হিজরতের এত আগের ঘটনা অল্প কয়েকজন মশ কিন আপনারা তখন জুমায় হাজির হতেন কল আর বা আমরা চল্লিশ জনের মত জুমা পড়তাম তাহলে বারো জনাবার শপথ করেছেন শুধু ওনারাই সীমাবদ্ধ ছিলেন না ওনারা এসে আরো কিছু দাওয়াতি কাজ করেছেন এবং ইতিমধ্যে নাম্বার প্রায় ফোরটি হয়ে গেছে চল্লিশে পৌঁছে গেছে এই হাদিস থেকেই কোন কোনো ইমাম দলিল নিয়েছেন জুমার নামাজির সংখ্যা যদি চল্লিশ না হয় তাহলে জুমা পড়া ঠিক না এটা শর্ত নয় তো এটা নিয়ে একটু আপনারা জানেন তো ওনারা জুমা শুরু করে দিয়েছেন কিন্তু এদিকে রসুল্লাহ সাল্লাম ওনার পরিকল্পনা এগিয়ে যাচ্ছেন তিনি যখন ওনারা বাড়িতে প্রথম শপথ করে চলে আসলেন পেছন দিয়েই তিনি একজনকে পাঠালেন মদিনায় ওনার পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে আলেম হিসাবে দায়ী হিসাবে তাদের মুফতি হিসাবে তাদেরকে কোরআন শিখানোর জন্য তিনি হচ্ছেন মুসা অমায় রিউল্লাহ তিনি একদম যুবক মানুষ পিতা মাতার একমাত্র সন্তান তিনি ইসলাম কবুল করলেন পিতামাতা তখন তাকে তার সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেল তার অনেক লম্বা চোর ঘটনা আছে আমরা ইনশাল বিস্তারিত তুমি যাও তুমি তাদের ইমাম হও তাদের কোরআন শিখাও এবং ইসলামের দিন শিখাও দিনের ফেকের মাসালা আসে তুমি জবাব দিবা তুমি তো কাছে থেকে অনেকদিন শিখেছ এখন তুমি সেখানে চলে যাও তাদের দায়ী ইমাম মোবাল্লে ঘ তিনি এসে আসাদ মেহমান হলেন ওনার তত্ত্বাবধানে তিনি সাকসেসফুল সার্থক দায়ী ছিলেন ওনার দাওয়াতি কাজের এত বরকত হয়েছে মদিনায় রসুল্লাহ সাল্লিস্লাম মদিনায় আসার আগে ওনার দাওয়াতি কাজে প্রচুর লোক ইসলাম করে ফেলেছেন একটি এবং উসাই হদায়ির এই দুইজন মদিনার আনসারদের মধ্যে অন্যতম বড় লিডার তাদের কবিলার একজন হচ্ছেন আ সাইয়দিন আব্দুল আসাদ হদায়ের ওনাদের ইসলাম কবুল কবুল করার সাথে সাথে যেদিন ইসলাম কবুল করেন ওই দিনই ওনাদের কবির পুরো মানুষগুলো ইসলামে ঢুকে গেল আর সে কবিরের নাম ছিল আব্দুল আসাল শুধু তাদের কবিরের একজন বাকি ছিলেন একজন ছাড়া বাকি কয়েকশ একদিন ইসলাম কবুল করলেন একজনের নাম হচ্ছে আল ওসাই নাম হচ্ছে কবুল করেছেন দিন অপেক্ষা করেছেন তোরা ঘটনা একটু পরে আসবে কিভাবে এই দুইজন লিডার ইসলাম কবুল করলেন এই ব্যাপারে রেওয়ায়ত এসেছে যে আসাদ এমনি জুরারা যিনি মুসলমানদের প্রথম লিডার ছিলেন মদিনা উনি মোসাকে নিয়ে করছেন তো করতে করতে তিনি বনি আব্দুল আসফাল তাদের উপগোত্র এই গোত্রের কাছে আসলেন তাদেরকে দাওয়াত এবং আরেকটি কবিলা দার বনি জাফর অতঃপর তিনি বনি জাফরের কবিলার একটি বাগানের মতো আছে ফার্ম বাড়ি সেখানে ঢুকলেন খেজুর বাগান আছে পানি আছে তারা সেখানে পানিটা কুয়া আছে নাম করা কুয়া কুয়া নাম হলে এবং সেখানে ওনারা দুইজন গিয়ে বসলেন তো ওনারা ঢুকার কারণে লোকেরা খবর পেয়ে ওই কবিলের বেশ কিছু লোক আসলো যে ওনারা আরেক জায়গা থেকে মেহমান এসছেন দুইজন তো এসে কথা বলছেন তো কথা মানে কি দাওয়াতে কাজের শুরু করে দিচ্ছেন লোকদেরকে নিয়ে যারা যারা আসছে তাদেরকে দাওয়াত দিচ্ছেন আর সেই বনি আব্দুল আসালের দুই লিডার ওনারা তখনও সাহায্য রয়ে গেছেন ওনারা এই জমায়েতের মধ্যে ছিলেন না যেখানে এনারা দাওয়াতি কাজ করছেন মুসরাদ এবং আসাদেব নজুরার তো খবর পেয়ে গেলে যখন খবর গেল ওনাদের কাছে যে এই দুইজন এসে ওনাদেরকে লোকদেরকে দাওয়াতি কাজ করছে ওনারা তো লিডার ওনারা একটু ওয়ারিড হয়ে গেলেন যে আমাদের লোক দিকে দাওয়া দিয়ে কোন দিকে নিয়ে যাচ্ছে শাহ দেবিন উষাই তুমি বললেন দেখ শুনছো খবর পাইছ আমাদের ওই এলাকার ভিতরে গিয়ে ওই বাগান বাড়িতে বসে প্রচুর লোক তাদের ওখানে চলে যাচ্ছে এবং তাদের বক্তৃতা শুনছে দাওয়াত পাচ্ছে তোমার কি খবর আছে তাদেরকে গিয়ে তুমি থামাও তারা যেন আমাদের এখানে কোন ডিস্টার্ব না করে আমাদের লোকদের কে কোন উল্টাপাল্টা দাওয়াত না দেয় এবং এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে তাদেরকে দিয়ে নিষেধ করো তারা যেন কখন এখানে না আসে বের করে দিয়ে আস বললেন যে আমি নিজেই যেতাম কিন্তু আসাদ মুসলমানদের লিডার বেসার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক আছে খুব সম্মানিত মানুষ আমি ওনার সময় গিয়ে ফেস করতে চাই না কারণ সে না থাকলে অবশ্য আমি নিজেই যেতাম সবগুলো বের করে দিতাম কিন্তু ওই বেসারাকে আমি অনেক সম্মান করতে আমি যাব না তুমি যাও তো ওসাদ হদাই সেখানে গেলেন তিনিও খুব মজবুত লোকদেরকে ঠিক রাখতে হবে কেউ যেন এই নতুন দাওয়াত গ্রহণ না করে তিনি একটা বর্ষা হাতে করে আসলেন খুব বীর দর্পে গতিতে জুরারা যে আসতেছে হদায়ের আসতেছে তার মতো ভালো না যে গতিতে আসতেছে হাতের মধ্যে বর্ষা নিয়ে তার মানে আমাদেরকে সুবিধা করতে দেবে না তো তিনি মুসাহিন অমায়ের কে বললেন আপনি আল্লাহ অকল করে সত্যি দাওয়াত দিতে হেজিটেশন করবেন না আল্লাহ যেটা যে কথা বলতে বলছে এখলাসের সাথে আপনি দাওয়াত দেন বললেন ওনাকে ইয়াদেমু আপনি চিন্তা করবেন না যদি খালি একটু বসেন আমি কথা বলবো আল্লাপর হে যা ও সাইদা আল্লাহ হিমাম ওসাইদ হাজির হয়ে গেলেন এবং দুদিনের চেহারার দিকে এমনভাবে তাকালেন মানে তাকালি ভয় কথা কি যে এখানে আসছ আমাদের লোকদের মধ্যে বিনা পারমিশনে মানে খুব মেজাজ খারাপ করে চেহারা বিকৃতি বললেন কি উদ্দেশ্য এখানে আসছেন আমাদের অবুধ লোকগুলো যারা বেশি বুঝে টুজেনা তাদেরকে কোনটা উল্টা পাল্টা শিখাইতে আসছেন হ্যা যাত তোমাদের কোনো কাজ থাকলে কাজ সেরে চলে যাও আমাদের এখানে এক দণ্ড দেরি করবে না ঠিক আছে কাজ আছে কিছু দরকার আছে সেটা সেরে চলে যাও কোন দাওয়াত কাজ চলবে না জবাব দিলেন মোসাফিন খুবই কনফিডেন্সের সাথে আল্লাহর করে বললেন আওয়া দিয়ে সুফা তাসমা একটু বসবেন কি অল্প একটু বসেন না একটু দুটো কথা শুনেন আর যদি বলছি ভালো না তাহলে খালাস আপনি ওইটা ফেলে দেবেন আমাদের কথা আমরা কি আপনার কথা একেবারে বাধ্য করতে আসছি নাকি শুনি নাকি কি বলি পছন্দ হলে গ্রহণ করবেন পছন্দ না হলে ফেলে দিবেন অসুবিধা কি শান্ত ভাবে জবাব দিলেন উসাইদ এ হলেন হানসা ইনসের কথাই বলছেন অবশ্য হল কথাই তো কথা ভালো হইলে নিব না হলে নেব কেন ঠিক আছে বলেন অথবা নিজের বসাটাকে পেচিয়ে রাখলেন খোলা করে নিয়ে আসছিলেন তো ওরা এবারে গোটায় ছিলেন এরপরে দুইজনের কথা শুনেছ বসে আছে বল মুস খুব সুন্দর করে ইসলামের জবাব দিলেন একটু করে আন্তালাত করে শোনাই দিলেন তো পরবর্তী পর্যায়ে মুসাব এবং আসাদ বলেন যে আমরা আগেই ত্যার যেই মুসাবের কথা শুনলেন আর করেন শুনলেন চেহারা রং পরিবর্তন হয়ে গেল যে রুগ্ন মূর্তি নিয়ে আসছিলেন এটা থেমে গেছে চেহারা রঙে আমরা বুঝতে পেলাম যে আল্লাহ রহমতে কাজ হয়ে যাচ্ছে লা আরাফ ইসলাম কাবলা নিয়ে তেকাল্লামা বিহিফি ই যখন দেখলাম যে তার চেহারার মধ্যে এখন মানে সুন্দর একটা ভাব চলে এসেছে আমরা সে বলার আগে তার চেহারা দেখি বুঝে ফেলেছি যে ইসলাম আলহামদুলিল্লাহ ঢুকে গেছে অতাইদ বললেন মা না কালাম ও আজমালাহ এত সুন্দর কথা এত দামি কথা এই কথা তো ফেলে দেওয়ার মত না কাই পাতাস তোমাদের দিনের মধ্যে ঢুকতে হলে কি করতে হয় তারা বললেন উচ্চারণ করতে হবে তারপরে নামাজ পড়ে ফেলবে বা সঙ্গে সঙ্গে কোনো কথা নেই করে ফেললেন ওখানে পানির কুয়া আছে তারপরে তিনি ইসলাম কবুল করে ফেললেন এরপরে উঠে দুই রকম আমি তো আসছি আমার পিছনে আরেকজন আছেন বড় লিডার ইনি কাউমি ওই ওকে যদি রাজি করে ফেলতে পারো তার কাউমের একজনও বাকি থাকবে না সব হরু নিন আফুা আমি এখন তোমাদের কাছে পাঠাবো তাকে কাবু করতে পারলে কাজ হয়ে গেছে এরপরে তার অস্ত্রটা নিয়ে আসলেন গোটাইয়া নিয়ে চলে গেলেন শাহের কাছে শাহ তখন অন্তজারে আছে যে কি কাজ করে উসাইদ সেটার অপেক্ষায় ওদের ভাগায় দিয়ে আসলো কিনা যখন দিকে নজর করতেছে নজর করে এসে তার সঙ্গীতকে বলে আল্লাহ আইন দেখুন তোমাদেরকে কসম করে বলি যে চেহারা নিয়ে গেছিল ওসাই অন্য চেহারা নিয়ে দেখে ফেরত আসতেছে ঘটনা কি তারপরে ওসাইদ যখন এসে থামলো সী করল কি করে আসে বলো পরে যে আমি দুই দুইজনকেই কথাবার্তা বলছি যেভাবে আপনি বলছিলেন আসান দেখলা মানগুলো তো খারাপ না কোনো অসুবিধা পাইলাম না আমি ওখাধ না হাই তুমা আমি অবশ্য নিষেধ করছিলাম তাদেরকে চলে যাওয়ার কথাও বলছিলাম তারা বলল না ফালু না আহবা তা তুমি চাহিদা আমরা চলে যাবো তার অবশ্য আমার সঙ্গে কোনো করে নেই আমি বললে তারা রেডিও ছিল তবে উনি খুব জ্ঞানের পরিচয় দিলেন সাহেব যে তারা কিভাবে কাবু করা যায় নিজে দায়ী হয়ে গেছে দায়ী লাই ওই যে জুরারা যে একজন আছে যাকে বলছে যে তার সঙ্গে আমার একটা ব্যাপারে খবর পেয়ে গেছে ওই বনীহার ইতিহাস যারা এখন ইসলাম কবুল করে নাই কিছু দুশ্মনী দেখাচ্ছে যে তারা তাকে অ্যাটাক করার জন্য নাকি প্রস্তুতি নিচ্ছে আমি খবর পেলাম আর আসলে ওই যিনি আপনার আসাদ আবার এই যে লিডার কিন্তু আসলে কাজিন কাজিন তিনি আরেক কবিলিডার ইনি আরেক কবিল লিডার মামাতো বোন মামাতো ভাই তো বলে যে ওই কবির লোকেরা তোমার মা মতো ভাই আসাদকে প্রস্তুতি নিচ্ছে কারণ তোমার যে খালা তো ভাই তার এই ডুবাইয়া তোমার মা নিজশ্বাস করার জন্য তারা প্লান করতেছে কোন খবর নিয়ে অস্থির আসা আস্তে করে ডাইভার্ট করে দিল আরেকদিকে ওদের বিরুদ্ধে খেপাই দিল এখন তার দায়িত্ব হচ্ছে তার নিজের খালা তো ভাইকে রক্ষা করতে এগিয়ে আসা কথাটা এভাবে ঘুরাই দিল খুব বুদ্ধিমান মানুষ মার্শাল পরিকল্পনা করছে এটা শুনে এখন সে তাদের বিরুদ্ধে অবস্থা নিয়ে তার অস্ত্র নিয়ে বের হয়ে আসলো ও সাহা দেবেন হদায় বলে তোমার যন্ত্র দিকে দাও অস্ত্র নিয়ে নিজে এখন রওনা করে দিচ্ছে তুমি আগ্নাইতে সাহায্য পাঠাইলে আমার কাজে আর কাম খবর নিয়ে আসলে ঘটনা কি কি সমস্যা ওখানে গিয়ে দেখে যে ওষাই দেবেন আসাদ যাকে অ্যাটাক করবে বলে ও কবিলা লোকেরা রেডি হচ্ছে এইরকম কোন লক্ষণের চেহারা মধ্যে নাই তার মানে এই খবরটা আসলে ঠিক কিনা সে দেখা যায় তারা দুইজন মোসাদ এবং আসাদ মোটা মোটামুটি ভালো মোডেই আসেন কোন চিন্তা দুশ্মন আক্রমণ করছে এগুলো কোনো খোঁজখাবার কিছু নাই উনি বুঝতে পারছেন যে উসাই দিনের হদয় এখানে একটা ঠিক চালছে তার জন্য ওনাকে এনাদের সামনে এনে হাজির করানোর জন্য বুদ্ধি এটা খেলছে তো এখন উনি যখন দেখলেন যে এই ঘটনাতে এরকম কিছু করতেছে না বরঞ্চ ওই বেটা এদের কথা শুনানোর জন্য পাঠাইছে ওনার মেজাজ এবার খারাপ হয়ে গেল দুইজনের দিকে খুব করে ক্রোধের দৃষ্টিতে তাকালেন রাগ গোসা করে অতবা আশা জন জোড়া রাখে বললেন ইয়া আবা উমা মা আমা অল্লাহ লাউলামা আবাইনি অবাইনি কামিনী শোনা তুমি যদি আমার কাজই না হতা হ্যাঁ তাহলে তুমি এভাবে নিরাপদে চলে যাওয়ার কথা ছিল না আমাদের এলাকায় এসেছ এই প্ল্যান করেছ এত দারিনা বিমান আমাদের এলাকায় আমাদের এই সীমার মধ্যে ঢুকে তুমি এই একটা অন্যায় কাজের জন্য আমাদের এখানে বিশৃঙ্খলার সৃষ্টি করতে এসেছ আমি তোমার কাছে এটা আশা করিনি আসাদ বললেন এবার মোসা কবিল এই তারা যদি ইসলাম কবুল করে ফেলে আর কোন এক দুইজন পাওয়া যাবে না দুইজন পাওয়া যাবে না তারা তার সঙ্গে দিমত পোষণ করে গোটা কবিলা চলে আসবে দেখেন আল্লাহ তা আকল করে একে কি করা যায় টার্গেট নিয়ে কিছু আল্লা তেন কিনা মুসা মায়ের একই কথা বললেন তাহ যদি বিষয়টা যা বলি আমরা যে বিষয় নিয়ে আসছি এটা যদি পছন্দের জিনিস হয় আপনার ভালো লাগে তাহলে কবুল করলেন ওয়াইন কারু আজাল নামিন কামাহ আর যদি আপনার কাছে খুবই খারাপ লাগে একটা খারাপ জিনিসটা আপনার উপরে চাপিয়ে দেবো কেন আমরা কখনো চাপিয়ে দেবো না এমন কোনটা আপনি তো ইনসাপের কথাই অথবা তার অস্ত্রটাকে গুটিয়ে বসলেন মোসাব ওনার কাছে শুরু করে দিলেন ইসলামের প্রেজেন্টেশন দিনই দাবা দেওয়া শুরু করে দিলেন ও কার আলহী আয়াতরফ সুরতের কিছু আয়াত সুন্দর করে তালাৎ করে শোনালেন বাদাউদ রাজিমানুম হামিম এটি একটি সুস্পষ্ট কিতাব ওই সুস্পষ্ট কিতাবের কসম আমরা এই কোরআন কে আল্লাহ বলছেন আমি এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি আরবি ভাষায় দিয়েছি আশা করা যায় তোমরা বুঝবে বুধার চেষ্টা করবে এভাবে তিনি করে শোনালেন একটু তেলাওয়াত শোনার পরে একটু প্রেজেন্টেশন শুনে চেহারার মধ্যে পরিবর্তন সৃষ্টি হয়ে গেল ওনারা দুইজন বলে যে চেহারাতে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে যে তার ভিতরে ইসন ঢুকার আগে চেহারায় ফুটে উঠছে একই কথা কিছুক্ষণ পরে বললেন কবুল করতে হলে কি বললেন একই কথা গোসল করবে পাক সাফ হবে তারপরে পাক কাপড় পরবে আর শাহাদ হাক পরবে তাই দু নামাজ পড়বে তিনি সঙ্গে সঙ্গে গোসল করে ফেললেন কাপড়ের পরিবর্তন করলেন এবং নামাজ পড়ে ফেললেন এরপরে তিনি তার অস্ত্রটা নিয়ে তার কমের কাছে চলে আসলেন আর পিছন দিয়ে ওসাই হুদাই ওনার সঙ্গে জয়েন করে দুইজন একসঙ্গে আসলেন তখন ওনারা অপেক্ষায় আছেন কমে লোকেরা এতে এবার কোনটা ঘোটাই আসবে দেখা যাক ফেরত আসতে দেখে লোকেরা বলা বলি করতেছে আল্লাহর কসম যে চেহারা নিয়ে আমাদের লিডার গেছিলেন চেহারা ওইটা নাই আরেক চেহারা নিয়ে ফেরত আসছেন তারপরে বললেন এসে সবার সামনে ইয়াবনি আব্দুল আশাল কাইফিক আমার ব্যাপারে তোমাদের মন্তব্য কি আমি যদি কোনো কাজ করি তোমরা দেখেছো কোনো সময় কোনো ফালতু কাজ করতে বেহুদা কাজ করতে বাজে কাজ করতে আমার সিদ্ধান্তের ব্যাপারে আমার ফয়সালের ব্যাপারে তোমাদের মতামত কি আমি জানতে চাই আপনি তো আমাদের লিডার আমরা জানি ভালো করে আপনার কোন মতামত অপিনিয়ন কোন চিন্তা ভাবনা কোনটাই কোনোদিন আমরা পাই নেই অমূলক এবং সিদ্ধান্ত আমরা রাইট পেয়েছি এরপরে তিনি বললেন আর কি হারাম মানে যে কথা বলা শরীয়তে দিচ্ছি হারাম ইসলাম কবুল করলে এইটা নয় যে আমি যতক্ষণ ইসলাম কবুল না করছো সবাই আমি কারোর সঙ্গে কোনো কথাই বলবো না সব সবাই দলে ইসলাম কবুল করলেন একদম শুধুমাত্র থেকে কবুল করলেন না উসাইম নামের এক ব্যক্তি যিনি আমর আবেদ তার ইসলাম কবুল করা বাকি থাকলো এবং তিনি ওহদের যুদ্ধে যখন নবী করিম সাল্লাহামদিনা এসেছেন বদর হয়ে গেছে ওহদ হলো ওই সময়ে তিনি খবর পেলেন যে মক্কার কাফিরগান মদ্দিনে অ্যাটাক করতে এসেছে এবং রসুর উল্লাহ সাল্লাহ সাল্লামকে সহ সবাইকে হত্যা করতে চায় এই সময় ওনার ভিতরে একটা বিরাট জজবা কাজ করলো তিনি নিজেই কালিমা পরে ইসলাম পরে অস্ত্র হাতে নিয়ে সেখানে গিয়ে তিনি ওই ওই যুদ্ধে তিনি শহীদ হয়ে গেলেন এবং ওনার খবর নবী করে পেলেন তিনি বললেন ওলাম ইসলাম কাতারা এই যে ইসলাম কবুল করলো এক ওয়াক্তা নামাজ পড়ার তারা সুযোগ হয়নি এই কাফের ছিল মোশেক ছিল ইসলাম কবুল করেই ময়দানে চলে এসেছিলেন শহীদ হয়ে গেলেন এরপরে মদিনাতে এইভাবে মুসা বেমিনে অময় রাজিয়ালে জোর রাজিয়াল থেকে মদিনা বিভিন্ন কবিরাতে গিয়ে প্রচুর লোককে তিনি ইসম কবুল করালেন মোদিনা এমন কোন কবিলা বাকি থাকলো না এমনকি প্রায় ঘর যেখানে একজন দুইজন অলরেডি ইসলাম কবুল করে ফেলেছেন এভাবেই কয়ে মদিনা পরিবেশ হয়ে যাচ্ছে মদিনার লোকেরা ইসলাম কবুল করলো বাকিরা এত জোরে বাধাও দিল না মক্কার মতো তাই না তো সবাই ইসলাম তখনও কবুল করেনি কিন্তু বাধাও দিচ্ছে না এত জোর আবার কবুলের পরিমাণটা বেড়ে যাচ্ছে কিন্তু মক্কা এটা হচ্ছিল না দুই জমিনের মধ্যে কিছু পার্থক্য আছে তাই না তো এটা আলোচনা করেছেন অনেক চিন্তা বিজ্ঞান এবং তারা ঐতিহাসিক তারা যেটা বলেছেন যে মক্কার লোকদের মধ্যে মদিনার লোকদের মধ্যে কিছু তবিয়তের ডিফারেন্স আছে মদিনার লোকেরা কম্পারিটিভলি একটু নরম তবিয়তের লোক আর মক্কার লোকেরা একটু বেশি রুক্ষ আপনি এখনো দেখবেন মক্কার লোকদের সঙ্গে হজ আমরা করতে গেলে মক্কার আচার ব্যবহার আর মদিনার আচার ব্যবহারে কিছু বেশ কম এটা হ্যাঁ সুফানালি মদিনার বাসিন্দা যারা খাজরাজ এরা কিন্তু ইয়ামান থেকে এসেছিলেন সময় তাদের পূর্ব পুরুষ ছিল কোথাকার ইয়ামানের ইয়ামানের লোকগুলার তবিয়ত খুবই ভালো ছিল সুফহান আজকে ইয়ামান অনেক দুর্গতির শিকার হয়ে গেল ষড়যন্ত্রের শিকার হয়ে গেল যুদ্ধের শিকার হয়ে গেল ইয়ামনের লোকগুলো জেনারেলি ওদের নেচার খুবই ভালো নবী করিম সালামিজাতের পরে ছিলেন একবার মোদিনার একটা বিরাট দল আবু মুসা আশা কবিল আশা লোকেরা বিরাট দল আসলো তিনি মদিনার লোকদের লক্ষ্য করে বললেন আতাকুম আহুল ইয়ামান দেখতে পাচ্ছ তোমাদের কাছে ইয়ামানের লোকেরা এসে গেছে বিরাট দল ইসলাম কবুল করার জন্য হুম আরাকু আফ ইদাত তাদের দিলগুলো খুব নরম যেহেতু অরিজিনালি এসেছেন এমন থেকে কাজেই এদের ভিতরে ওই জিনিসটা থেকে গেছে এই নরম তবীয় মদিনার স্বাভাবিক পরিবেশের মধ্যে ছড়িয়ে গেছে এক নম্বর মেইন কারণ যে তারা মক্কার লোকদের তুলনায় অনেকটা নম্র স্বভাবের আর মক্কা লোকেরা রুক্ষ স্বভাবের হচ্ছে যুদ্ধ আপনারা শুনেছেন গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে হার্ব বুয়াস বু আসের যুদ্ধে প্রচুর রক্তকরণ হয় উভয় পক্ষের প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং তাদের অনেকের ভিতরেই একটা চিন্তা এসেছিল কিভাবে এই রক্তপাতকে মেটানো যায় কিন্তু দুশ্মনী যেটা হয় এত লোক আমাদেরকে মেরেছে আমরা প্রতিশোধ নিতে হবে ওরা ও আমার বাবাকে মেরেছে তার বাবাকে না মারলে তাকে না মারলে তার কবিরা কিছু লোককে না মারতে পারলে আমার বাবার রক্তের প্রতিশোধ হলো না এইরকম চিন্তা কাজ করছে তারা কোনো সমাধান খুঁজে পেতে পারছে না আবার বুঝতেছে এই রক্তপাত শুধু রক্তপাতই ডেকে নিয়ে আসবে তার অপেক্ষায় ছিল যে কোনো তরিকায় কিরা তাদের মধ্যে এই পরিস্থিতির একটা পরিবর্তন হয় এবং যখন ওই বাড়িয়াতে আঁক আবার প্রথম শপথে মনে আসে কিনা তারা বলেছিলেন তারা ইসাম কবুল করেছিলেন ভালোই তো মনে হয় ওনাকে মদিনা নিয়ে গেলে ওনার নেতৃত্বে যদি সমাজে পরিবর্তন হয়ে তাহলে আমাদের যুদ্ধ রক্ত থামার একটা রাস্তা আলায় খুলে দিবেন এটা অন্যতম একটা ব্যাপার ছিল যে তারা কিভাবে শান্তির একটা পরিবেশ তৈরি করতে পারে নিজেরা পারছে না বাইরের থেকে কোনো একটা বড় কিছু যদি নাজিল হয়ে যায় তাদের এখানে চলে আসে এবং তারা বুঝতে পারলো যে ইসলামের মধ্যে এটা আছে বলেছেন কেন ইয়াস ইয়মান কাদ্দ রাসুলহ ইসালাম যে বুয়াসের যুদ্ধ মদিনায় রক্তপাত ব্যাপক করে ঘটে যাওয়া মনে হয় জন্য আল্লাহ তার রাসুলের জন্য এটা একটা মানে কি বলা যায় ইন্ট্রোডাকশন হিসাবে দিয়ে দিচ্ছেন যে এইটার উচিলায় তারা সবাই কি করবে ইসলামী দিকে আসবে ইসলামী দিকে আসার জন্য তাদের মন তৈরি হয়ে যাবে তিন নম্বর হচ্ছে আরেকটা অসুবিধা হলো কি নিজেরা মনে করে তারা হলেন নবীদের বংশধর এ একটা অহংকার অহংকার ভাব আছে তো তারা নবী আগে থেকে দেখে আসছে নবীর বংশধর তারা এখন নতুন নবী আসলো এটা তাদের কাছে বড় কথা না আমরা তো আগে থেকে নবী ইব্রাহিমের গোষ্ঠী আসি অসুবিধা কি নবী মোহাম্মদের নবুত তাদের কাছে আকর্ষণ হল না কিন্তু যে তারা ইহুদিরা প্রায় বলতো যে দেখো আর অপেক্ষাকার অল্প কয়দিন আখিরে নবী আসার সময় হয়ে গেল আমরা নবী আসলে তো আমরা নবী আর আলোকজন হয়ে যাব তখন কিন্তু আমরা আমাদের আবার বিজয় অনুষ্ঠিত হবে তোমরা এটাও তাদেরকে আবার মেসেজ দিল যদি নবীর অনুসারী হওয়া যায় তাহলে তো আল্লাহ তালা দুনিয়া তো আমাদেরকে ভালো সান দেবেন এটা উপায় কাজ করেছে আহলে কিতাব থেকে এগুলো শুনে শুনে যদিও যারা এই কথা বলেছে তারা এটাকে মিস করেছিল ইহুদিরা কিন্তু মুদিনার আউস খাজরাজের যারা মোশরেক ছিলেন তারা এটাকে কবুল করে ফেলেছিলেন কিন্তু আহলে কিতাব হিংসার কারণে মিস করে ফেলল এভাবে মোটামুটি ভালোই কাজ হয়ে গেল মুদ্দিনার ভিতরে পরবর্তী পর্যায়ে এই প্রথমবার যে আকাবার বায়াত করে গেলেন সেটা ছিল নবুয়ের তম বছর। এভাবে এক বছর পার হয়ে এখন ১৩ তম বছর শুরু হয়েছে এটা কিন্তু লাস্ট ইয়ার নবীকার তাই না এখন এইবার হজে টাইম হয়ে গেল ১৩ তম বছরে এবারে তিনি কি করলেন মুদিনার তেহাত্তর জন আনসারি মিলে তারা মোটামুটি ভালো মানের মুসলিম ইতিমধ্যে সেভেন্টি গুড নাম্বার তারা একবার এক জায়গায় বসলেন বসে একটা সলা পরামর্শ করলেন কতদিন আল্লাহ নবীকে এই ভীতিজনক পরিস্থিতির মধ্যে এই সন্ত্রস্ত অবস্থা ওনাকে রেখে দিব আমাদের তো একটা সিদ্ধান্ত নিতে হবে এখন তারা চিন্তা করলো যে চলো এবারে আমরা সবাই হজে গিয়ে ওনার সঙ্গে একটা ফাইনাল বুঝাপড়া করবো ওনার সঙ্গে সলা পরামর্শ করে ওনাকে নিয়ে আসার জন্য আমরা একটা বাস্তব সিদ্ধান্ত নিতে হবে ওনারা সবাই হজের দিকে রওনা হয়ে গেলেন রসল্লা সঙ্গে ওনারা মোটামুটি ভাবে মিট করবেন এই তিয়াত্তর জন হরুণ মুসলিম কিন্তু তাদের হাজিদের সংখ্যা ছিল অনেক বেশি তখনও কিন্তু তারা জাহেলি জামানাও হজ করতে যেত হাজিদের সংখ্যা ছিল কয়েকশ বাকিরা সব মুসলিক এবং কাফের যে তিয়াত্তর জন মুসলিম তারা একই কাফেলার মধ্যে আসেন আর তারা নবী করিম সাল্লা সঙ্গে গোপনে দেখা করার জন্যে চলে আসলো লুকিয়ে লুকিয়ে দেখা করবে তাতে মুশেক আর কাফেরা ট্যার না পায় গোপনে ওনারা মুসলিম কয়েকজন তেহাত্তর জন রসুল্লাহ সাল্লা সঙ্গে মিট করবেন ইতিমধ্যে ইতিমধ্যেই মোসাব তিনি তাদের আগেই মক্কায় চলে আসছেন এইগুলাকে লিড করার জন্য এবং রসুল তাদেরকে যোগাযোগ তিনি রাতের বেলা গিয়ে গিয়ে গোপনে রসুল উল্লাহামকে বলতেন একটি জন্য এসেছে বাকিরা কিন্তু মুশ্রিক তাদের সঙ্গে আপনার মিটিং হওয়া দরকার সিদ্ধান্ত হওয়া দরকার আল্লাহর কি ফর ফল আছে আমরা না তো তিনি কাজ করেছেন অত্যন্ত আনন্দিত হলেন যে মুসাফ বিরাট হয়ে তৈরি করে ফেলেছে তিনি তার জন্য মুসাফ জন্য অনেক দোয়া করলেন অতঃপর তিনি এবং মিটিং এর ভিতরে ওনারা অনেক চুক্তিপত্র এগুলো করলেন এই বিষয়ে কাবিন বলেন তিনি একজন ছিলেন এই তেহাত্তর জনের মধ্যে তিনি বলেন খারদ না ইলাল হাজে মাহুজাজে কাউমিনা মুশ্রেক আমরা মুসে অগ্রসর এসেছিলাম আসলাম যে নবী করিম সাল্লা আলসিমার সঙ্গে আমাদের দেখা হবে আমরা তো ওনাকে অনেকে কেউ চিনিও না অনেকেই আর দেখিও না এর আগে আমরা মক্কার একজন লোককে জিজ্ঞেস করলাম যে তোমরা কি তাকে চিনো জিজ্ঞাসা করে সবাইকে জিজ্ঞাসা করতে সাহস পায় না আবার বলে যে অমুক লোকটাকে চিনু নাকি নবী করিমস্লাম নাম ধরে বলতেছে একটু দেখা করতে চায় তো একজনে বলল যে তোমরা কি আব্বাস আব্দুলের জন্য তাকে তার সঙ্গে পরিচয় আছে কেউ কোব বলল যে হ্যাঁ আব্বাসের পরিচয় পরিচয় আছে কারণ তিনি ব্যবসা করতে যাওয়া আসা করতেন কাজ তাকে জানি তখন বললেন যে যখন মসজিদ যাবে দেখবে যে আব্বাসের পাশেই যে লোকটা থাকে তিনি হচ্ছেন ওই লোক যাকে তোমরা তালাশ করো আর আব্দুল মোতালেব তো আবু তালুক তো মারা গেছেন এখন কিন্তু আসলে নবী করিম সাল্লা সময় তারপর শুভাকাঙ্ক্ষী আর আব্বাসকে কে আবার মক্কা সবাই খুব সম্মান করে এই জন্য ওনাকে তিনি একলা নবী করিম সাল্লাহামকে ছাড়েন না তখনও কিন্তু তিনি ইসলাম কবুল করেন এই আব্বাস ওই আবু তালেবের মতো ওনাকে হেল্প সাহায্য করছেন বলে যে আমি দেখেছি ওই জায়গায় যাও ওইখানে আব্বাসের সঙ্গে উনি বসা আসেন আব্বাসের পাশে যে লোকটা ওইটাই হলেন মোহাম্মাল মসজিদে গিয়ে দেখি যে হ্যাঁ ওই তো আব্বাস আসেন ওনার পাশে যে লোকটা আসছে চেহারা দেখে বুঝছি উনি আল্লাহ নবী হবেন সালাম দিলাম কথাবার্তা বললাম তারপরে নবী করিম সালাম আবার জিজ্ঞাসা করলেন আব্বাস কে চিনে উনি তো আবার সিকিউরিটির ব্যাপারে কিছু খেয়াল করতে হয় আব্বাসম বললেন হ্যাঁ লোক হচ্ছে আল বারুর মধ্যে লোক আর হচ্ছেন কাব এবনে মালিক যিনি আমাদেরকে বর্ণনা করতেছেন এই ঘটনা এই দুইজন ভালো করে চিনি তো আমার নাম সঙ্গে সঙ্গে কাব বলেন আমার নাম যখন আব্বাস বললেন রসুল উল্লা সাল্লা বললেন আমি কোনদিন জীবনে ভুলবেনা বলে যে হ্যাঁ ওই কবি কাব অতপর কথা হলো তিনি বললেন যে ঠিক আছে হদে যান পরে আকাবার মধ্যে শিকে দেখা হবে আজ শেষ হয়ে গেল আমরা তারপরে যখন সঙ্গে আমরা যে রাতে দেখা করলাম এবং আমরা এভাবে আসলাম যে আমাদের যারা ছিল তাদেরকে আমরা বললাম কোন তিনি বলেন যে আমাদের মধ্যে এই মোসেকদেরকে সহকারে যে কাফে নিয়ে আসছে এই কাফেলা চিন্তা করলাম আমাদের লিডারটাকে বাগানো যায় না কাব নিজে বলেন যে আমি ওনাকে বললাম যে আপনি আমাদের অত্যন্ত সম্মানিত লিডার জ্ঞানী মানুষ আমরা যে জিনিসটা আমাদের জন্য কল্যাণ কর মনে করি তাই কল্যাণ করি তার সঙ্গে আমরা দেখা করি ওনাকে দাওয়া দিয়ে ফেললাম তিনি আলহামদুল্লাহ কবুল করে ফেললেন এবং কাছে দেখা করতে রাজি হয়ে গেলেন অতবার আমরা রাতের চলে গেলাম আমাদের ক্যাম্পের মধ্যে রাতে যখন শেষ তিন ভাগের এক ভাগ সবাই ঘুমিয়ে গেছে তখন আমরা ওই গোপন করতে আসলাম এমন ভাবে হাঁটলাম যেভাবে উঠ পাখি কামনে হাটে করে হাঁটে কোন আওয়াজ নাই কেউ কেন ট্যার না পায় যে এত আস্তে আস্তে যদি বাকি পেয়ে যায় তো সমস্যা মক্কার যদি খবর আছে খুব আস্তে আস্তে হাঁটলাম এরপরে ওনার সঙ্গে আমাদের দেখা হয়ে গেল আমরা এই তিয়াত্তর জন এবং এই তেহাত্তর জনের মধ্যে বা চুয়াত্তর জনের মধ্যে প্রায় আমরা অনেকেই ছিলাম খুব নাম করা ব্যক্তিত্ব শুধুমাত্র একজন মহিলা ছিল আর কিছু যুবক ছিল যাই হোক আমরা নবী করিম সদর সাহেবের সঙ্গে দীর্ঘ আলোচনা হল হওয়ার পরে আলোচনা শুরুতে আব্বাস রাদি আল্লাহ আনহু বললেন তিনি নবী কারিম তখন মুসলিম না কিন্তু হাজির হয়ে গেলেন চুক্তির মধ্যে ওকে আব্বাস রাজিয়াল আনহু ওখানে আসলেন এসে দেখলেন আহ হা উলাই কৌমুল্লা হা উলাই আহ কিছু লোকজন কাব বুঝাই দিলেন এরপর আব্বাস বলেন ইয়া মার্শাল ওকে ইন্ম আলিমত আমার একটা কথা আছে মোহাম্মদের আমাদের সঙ্গে তার কি সম্পর্ক আমরা তাকে কিভাবে প্রটেক্ট করতেছি এখানে আমাদের কত কলিদার সেই এই মোহাম্মদ আমরা তাকে চেষ্টা করেছি যতটুকুন পারা যায় কাফেরদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য এক লাখ তাকে কখনো ছেড়ে দেয়নি এখন মোটামুটি সেই এক রকমের খুব বেশি নিরাপদ না থাকলেও আমাদের কারণে এক ধরনের নিরাপত্তা তিনি এখানে আছেন এখন সে তোমাদের ওখানে যেতে চায় সেইখানে আর থাকতে চায় না তার মানে প্লান আছে খালি জীবন বাঁচালে হবে নাকি আপাসে পাহারা দিয়ে দিয়ে ওনার তো মিশন আছে তো এখন তোমরা যদি তাকে কথা দিয়ে থাকো চুক্তি করে থাকো এই কথা তোমরা যদি ঠিক রাখো তোমাদের জীবনের উপর অনেক আঘাত আসতে পারে তোমাদের সঙ্গে মক্কার করা যুদ্ধ হয়ে যেতে পারে এই এসব কিছু মোকাবেলা তোমরা শেষ মুহুর্তে তাকে যদি ছেড়ে দাও তাদের প্রেসারে তাহলে খবরদার তাকে নিয়েও না এখানে যে অবস্থা আছে সেই অবস্থায় ভালো আছে আর যদি তোমরা সত্যি তাকে তোমরা নিতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে কথা দিতে হবে কখনোই তারা তোমরা তাকে ছেড়ে দেবে না তাদের হাতে কাব এবং মালিক রাদিয়াল আহমেদ বললেন কাত স্বামী কলতা আব্বাস আপনি তা বলছেন আমরা শুনে ফেলেছি আমরা এই একমত হয়েইতে এখানে এসেছি তবে আপনার কথা তো শুনলাম ইয়ারাসুল্লাহ আমরা রেডি আছি তখন তিনি তাদের সঙ্গে করলেন বা করালেন তু তোমরা বায়াত করবে সবাত করবে আমার নেতৃত্ব আমার আনুগত্য করবে আমার কথা শুনবে তোমাদের যখন মনে চায় তখনও আমার কথা শুনবে যখন পালন করতে কষ্ট হয় তখনও আমার কথা পছন্দ হোক আর না হোক আর কাজের জন্য আমি এবং সাবিরা গেলে তাদের দায় দায়িত্ব ব্যবস্থাপনা আঞ্জাম দেওয়ার জন্য যে অর্থনৈতিক কোরবানি করতে সেটা করতেও তোমরা প্রস্তুত থাকবে আর আয়াত করবে আমার বিল মারুফ নাহিল মুনকারে কাজ করতে আর আল্লা ব্যাপারে যখনই কোন হক কথা বলতে হয় কখনই তোমরা কম্প্রোমাইজ করবে না কারো চেহারা দিকে তাকাবে না হক কথা থাকবে সব সময়। আর আমি যখন ইয়াসরিপ এলাকায় আসবো মানে মদিনার পুরোনো নাম সে শহরে যখন আসব তখন তোমরা সর্বান্তকরণে সর্বাত্মকভাবে আমাকে সাহায্য করবে এবং যদি কখন আমার উপরে হামলা করার চেষ্টা করা হয় তোমাদের উপরে হামলা করলে যেভাবে তোমরা যুদ্ধ করতে প্রতিরোধ করতে আমার উপরে হামলা করলে তোমরা তাই করবে তোমাদের স্ত্রী পরিবার ছেলে মেয়েদের উপরে যেভাবে রুখে দাঁড়াবে আমার স্ত্রী পরিবার এবং আমার সঙ্গে মুসলিম যারা যাবে তাদের মারু রাজিয়া বললেন নবী করিম সালাম ধরে বললেন আল্লাহর কসম ও বা যে আল্লাহ আপনাকে হক নিয়ে পাঠিয়েছেন মিনু উজারানা যে সমস্ত বিষয়ে আমাদের স্ত্রী আমরা প্রতিরোধ করি মোকাবিলা করি আপনার করলে আসলে আমরা করব আপনি বায়াত নেন খুব ভরসা দিলেন যে আমরা যুদ্ধে পিস পা আমাদের যুদ্ধের অভিজ্ঞতাও আছে কিছুদিন আগেতে যুদ্ধ করে আসি মকাল থেকে আমাদের যুদ্ধের অভিজ্ঞতা বেশি আছে আমরা ভয় পাই না যুদ্ধকে এখন চট করে পথের আগে বারা এবারে মারুর একটা কথা বলে ফেললেন নবী করিম সাল্লাম কথা সে তো সাথে তিনি বলে না আবুল হাইসান নামে এক লোক আবুল হাই তিহান নামে এক লোক তখন বারা কথাটা বলতেছে নবী করিম সালামের সঙ্গে সে পট করে ওনার কথা শেষ না হয়তো বলে বসলো ইয়ারসুল্লাহ ইনবাইন রেজা আলে আলিয়া আলান আমাদের সঙ্গে মোদিনে ইহুদিদের একটা চুক্তি আছে তারা আমাদের সঙ্গে একমাত্র এক পর্যায়ে যদি এমন হয় যে আল্লাহ তালা আপনাকে বিজয়ী করেন মদিনে আপনার সবকিছু প্রতিষ্ঠা হয়ে যায় তখন কি আপনি আমাদেরকে ফেলে মদিনায় আবার আরেক দিকে রানা হয়ে যাবেন কিনা আর ইভিদিদের সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায় তখন তো আমরা কি উপায় হবে আমাদেরকে একা ছড়ে দিয়ে নবী করি হাসলেন তার কথা শুনে মুসকি হেসে দিলেন বললেন বালিদ্দম আদম বল তার অর্থ হচ্ছে আর বলে যে আমার রক্ত তোমার রক্ত তোমার রক্ত আসলে আমার রক্তে আঘাত আসলো হ্যাঁ আর তোমার করে আমার উপরে করা হয়ে গেল। এই আর ছিল তিনি ওই কথাই উচ্চারণ করলেন যে তোমার উপর অ্যাটাক মানে আমার উপরে অ্যাটাক এইভাবে আমি নেব আমি কোনোদিন তোমাদেরকে ছড়িয়ে আরবো না ওকে উহার বুমান হার রব তুম উ সাল শালতুম তোমরা তাদের সঙ্গে যুদ্ধ করবে আমরাও তোমাদের সঙ্গে পক্ষ হয়ে তাদের সঙ্গে যুদ্ধ করব। তোমাদের সঙ্গে যাদের মৈত্রী হবে মিত্রতা স্থাপন হবে। আমরাও তাদের সঙ্গে মিত্রতা করব করব না। কথা দিয়ে ফেললেন এতপর বারাই আরিয়ালু বললেন এব দেখে যারাসুল্লাহ আপনার হাত প্রসার করেনি যারাসুল্লাহ আমরা এখন বায়াত করি ওনারা বায়াত করে ফেললেন